الحمد لله نحمده ونستعيده ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات عمالنا من يهده الله فلا مذل له ومن يذلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمد عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث عن محمد صلى الله عليه وسلم وشرى الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة دلالة يقول الله سبحانه وتعالى والذين إذا فعلوا فاحشة فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر ذنوب إلا الله ولم يسروا على ما فعلوا وهم يعلمون يقول رسول الهدى صلى الله عليه وسلم إن العبد إذا أخطى خطيئة نكتت في قلبه نكتة سوداء فإذا نزع واستغفر واتهاب سقل قلبه সম্মানিত উপস্থিতি সুদীমন্ডলী শুরুতে আল্লাহাবুল আলমিনের অসংখ্য অগুণিত শুক্রিয়া আদায় করছি প্রশংসা করছি যে রাবুল ইজুতাল জালাল মেহরবানি করে দীর্ঘদিন পর আমাদেরকে এই ধরনের মজরিস আলমিতে আবারও একত্রিত হবার তৌফিক দিয়েছেন এজন্য আল্লাহ হাব্বুল আলমিনের শুকুর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি দীর্ঘদিন পর্যন্ত আমরা একটা বিষয় নিয়ে আলোচনা শুরু করে আসছিলাম ওই আলোচনার ধারাবাহিকতায় আজকের একটি বিষয় আমরা আলোচনা করব সেটি আগের যে আলোচ্য বিষয় ছিল সে বিষয়ের সাথে সম্পৃক্ত না হলেও ওই বিষয়ের সাথে সামঞ্জস্যতা রয়েছে আমরা একেবারে সর্বশেষ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আপনাদের খেয়াল আছে কিনা কারো কোন বিষয়ে কথা বলছিলাম কে বলতে হ্যাঁ না মেয়েরাজ তো মানে প্রাসঙ্গিক আলোচনার মধ্যে ছিল মূলত আমরা আলোচনা করতেছিলাম বেদাৎ প্রসঙ্গ নিয়ে শূন্যতের অনুসরণ এবং বেদাৎ আর বেদাতের সাথে বেদাতের সাথে আলোচনত জামাতের কি মক্ষেপ হবে কি অবস্থান হবে এটি নিয়ে আমরা আলোচনা করতেছিলাম আপনারা ভুলে গিয়েছেন এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে বেদাতি যে ধারণা হচ্ছে আল্লাহ তালা ক্ষমা করে দিতে পারেন আর মানুষ তো অনেক সুবিধা গুন করে মানুষ অনেক করে না এমনি তো মানুষ অনেক গুণা করে সুতরাং আমি এটা এবাদত হিসেবে করেছি আমি গুণা হিসেবে করি না যদি হয় এটা বেদাতটা সে আমল গুলো নিয়ে উঠতে পারবো না এর কারণ থেকে এটা বেদাহাতিতে স্বাভাবিক প্রশ্ন কিন্তু বেদাহাত আসলে এই পর্যায়ের বিষয় নয় মানে এই পর্যায়ের বিষয় নয় বেদাত হচ্ছে আল্লাহ অপরাধ অন্যায় এই সবগুলোর বেদাত এটা আপনার দলিল আছে জানেন কিনা দলিল জানেন কিনা এখানে আমরা জিহাদিস অল্প আগে বলেছি স্লাম এই হাজি মধ্যে বলেছেন যে সব উমুর সমস্ত কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে ওই বেদাত আবিষ্কার করা হয় তাকে দিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম কাজ সুতরাং সবচেয়ে নিকৃষ্টতম কাজ যে ব্যক্তি করবে এর হুকুম সর্বনিম্ন হুকুম হারাম হতে পারে সর্বনিম্ন হুকুম কি হতে পারে এর চেয়ে কম হতে পারে কিনা এর চেয়ে কম হওয়ার কোন সুযোগ নেই সর্বনিম্ন হুকুম হচ্ছে এর হারাম কিন্তু হারাম হলেও বেদাত যেহেতু দিনের জন্য ভয়ঙ্কর এই জন্য আল্লাহ রাসুসাল্লাম শুধু এটাকে হারান বলেননি বরং বলেছেন জিনিস বৃদ্ধি করল কোনোজন করলো কোন জিনিসকে নূতন ভাবে এই দিনের মধ্যে ইনফুট করল নূতন ভাবে এটাকে সংযোজন করল ঢুকালো তাহলে যার উপর আমার কোনো অনুমোদন নেই যার উপর আমরা কোনো অনুমতি দেইনি ইসলামের মধ্যে এবং সে নিজেও প্রত্যাখ্যাত মানে এখানে ফাহু আর দুইটা অর্থ হতে পারে দুটা অর্থ হতে পারে যদি ফাহুয়া দ্বারা ওই মানকে বুঝায় মানে কাজটুকু করেছে তাহলে এই লোকটাই প্রত্যাখ্যাত ইসলামের মধ্যে ইসলামের তার কোন দুটি অর্থ হতে পারে এবং দুটি অর্থরেই সমূহের সম্ভাবনা রয়েছে আহমেদ আদিস মহাদিস দুটি অর্থই করেছেন এরপরে আমরা যে বিষয়টি কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে গুনা রয়েছে গুনার কনসেপ্ট সম্পর্কে আসলে তাদের ধারণা হচ্ছে এই গুণার নয় এই হাদিসের মধ্যে তাদের একটা বিভ্রান্ত রয়েছে এবং এর মাধ্যমে বিভ্রান্ত করছে। বিষয়ে আপনারা জানেন তথাকথিত মুফতি ইয়ার আহমদ বেউলু বীর নাম শুনছেন কিনা বেদাতিদের ইমাম ছিল অনেক বড় বেদাতিদের ইমাম কোরআন এবং হাদিস পরে বেদার্থকে কিভাবে করা যায় এবং বেদার্থকে কিভাবে সবচেয়ে বেশি প্রমোট করা যায় এই চিন্তাধারার ব্যক্তি ছিল ওই ভয়ঙ্কর ব্যক্তি আর কেউ ছিল না মানে বেদাতকে মনে প্রাণে মন মগজ বেদাতকে যে বিশ্বাস করত তার মধ্যে একজন ছিল ইয়ার আহমদ বেললভী তো সে বলতেছে তার কিতাবের মধ্যে সে এই কথা বলছে যে যে আমাদের এই দিনের মধ্যে সংযোজন করলো মা বলছেন যেটা আমরা আমাদের দিনের মধ্যে নাই এমন বিষয় যেটা হারাম এটাকে যে ব্যক্তি সংশোধন করলো তাহলে বেদাঁত আমরা তো কোনো হারামকে বে দাঁত হিসেবে সংযোজন করতেছি মা আলাইসামিনহু এর অর্থ করেছে যেটা দিনের মধ্যে নেই দিনের মধ্যে নেই যেটা সেটা হচ্ছে আরাম মানে যেটা দিনের মধ্যে নেই যেটা দিনের মধ্যে এটাকে অনুমোদন দেওয়া হয় নাই শরীয়তে যেটাকে জায়জ করা হয় নাই সে কাজটুকু হচ্ছে আরাম সুতরাং হারামকে যদি কেউ দিনের মধ্যে সংযোজন করে তাহলে সে বেদাত করলো আমরা তো কোন হারাম জিনিসকে দিনের মধ্যে সংযোজন করতেছি না যা করতেছি সব হালাল জিনিসকে সংযোজন করতেছি আমরা জিকির আবিষ্কার করতেছি এই জিকির তো হালাল জিনিস সব কিছু হালাল জিনিস সুতরাং এটি হারাম হওয়ার কোনো কারণ নেই এটি বেদাত হওয়ার কোনো কারণ নেই বেদাতের নতুন সঙ্গে আবিষ্কার করলো বলে যে মারাইছে মিনহু দ্বারা বুঝানো হয়েছে যেটা দিনের মধ্যে নেই এমন বিষয় এটাকে যদি কেউ দিনের মধ্যে আপনারা আলমদের প্রশ্ন করলে উত্তর দিতে হবে তো এমন চোখ থাকলে চলবে না এই হাদিসের কে আসলে এই অর্থ বোঝা যায় কিনা হ্যাঁ কেমনে বুঝা যায় না কারণ সেটা বলছে মানে যার উপর আমাদের নির্দেশ নেই মানে আমাদের নির্দেশ নেই মানে আমরা নিষেধ করেছি নির্দেশের বিপরীতে মানে যে সমস্ত কাজ আমরা নিষেধ করেছি সেগুলোকে যদি মধ্যে প্রবেশ ঘটায় তাহলে কি তাহলে সেটা বেদাত হবে তার এই হাদিসটুকু আইসেরা দিল্লা তারা হ্যাঁ এই হাদিসটা বর্ণনা করেছেন কে বলতে পারবেন এই আদিষ্ট আয়সা মাননা করেছেন স্পষ্ট করে দিয়েছেন যে এমন কাজ করলো যে কাজের আমরা অনুমোদন দিই নাই সুতরাং এখানে আমর দ্বারা বোঝানো হয়েছে কাজটার অনুমোদিত কিনা যে কাজটার আমরা অনুমোদন দিই নাই মানা আমরা আমলেন এমন আমল করলো। প্রত্যাখ্যাত যেহেতু রাসুলুল্লাহ সাল্লাহ ইসলাম কমন আমলের কথা বলেছেন যে আমল গুলো রাসুলুল্লাহ সাল্লাহামী ইসলাম করেন নাই সেটা এবাদত হোক বা এবাদতের মতো অন্য কোন বিষয় হোক যেগুলো রাসুল্লাহ সাল্লা ইসলাম থেকে অনুমোদন পাওয়া যায় নাই যেগুলো রাসুল্লাহ ইসলাম করেন নাই এগুলো সব কিছু এখানে মূলত বেদাতে মধ্যে ইনক্লুড হবে বেদাতে মধ্যে অন্তর্ভুক্ত হবে এটাই মূলত সেই মানে বেদাতে ব্যাপারে এই বিভ্রান্তির উত্তর যেহেতু রাসুল্লাহ ইসলাম এই হালিসের মধ্যে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে যদি ওখানে বলা হয়েছে যে আহদাস নতুনভাবে আবিষ্কার করল ফলে আমরা নতুনভাবে তো আবিষ্কার করিনি সেগুলো নতুনভাবে এর মধ্যে অনুপ্রবেশ করাইনি এরপরে যে জিনিসটুকু সেটা হচ্ছে এর মাধ্যমে যেটি প্রমাণিত হল সেটা হচ্ছে বেদাতটা আসলে ইসলামী শরীরতের মধ্যে একটা প্রত্যাখ্যাত বিষয় যেটা ইসলামী শরীরের কোন অবস্থায় যার কোন ধরনের অনুমোদন নেই গ্রহণযোগ্যতা নেই জন্য সমস্ত রাম সবাই এ ব্যাপারে একমত হয়েছে বেদাতের হুকুম হচ্ছে বেদাত হচ্ছে হারাম বেদাত হচ্ছে কি সর্বনিম্ন হুকুম হচ্ছে কি হারাম এবং বেদাত কোন পর্যায়ে গিয়ে সেটা শিল্পের কি হতে পারে পর্যায়ে উত্তীর্ণ হতে পারে যদি এর সাথে শিল্প সংশ্লিষ্ট হয় এর সাথে কোন ধরনের শিল্প যদি সংশ্লিষ্ট হয় তাহলে এটা যেতে পারে। সুতরাং বেদায়াতিদের বেদায়ত করে দেন গুণাগুলো ক্ষমা করে দেন সুতরাং আমিও ওই সমস্ত ব্যক্তিদের মতো যে সমস্ত ব্যক্তিদের গুণাকে ক্ষমা করে দেন আমাকে আল্লাহ সুবাহ জন্য ক্ষমা করে দেবেন গুণাগুলোকে আল্লাহ সুবাহ ক্ষমা করে দেবেন প্রতিশ্রুতি দিয়েছেন মাধ্যমে প্রমাণিত হয়েছে এখানে প্রসঙ্গ বিষয় আমরা তুলে ধরতে চাই সেটা হচ্ছে আপনি যখন বললেন হুদা সাল্লা সৈমের মধ্যে আবু মালিক আসি রাতের মধ্যে বলতেছেন মিজানকে পরিপূর্ণ করে দিবে যদি সুভান আল্লাহ আলহামদুল্লাহ বলে থাকে এটাকে আপনারা অবিশ্বাস করেন কিনা হ্যাঁ এখন তাহলে তো আমরা সুবাহ আল্লাহ বসে বসে সুহান আল্লাহ তো যথেষ্ট আর কোনো কাজ আছে কিনা আমাদের তাহলে তো আমাদের মিজাজ পরিপূর্ণ হয়ে যাবে আদিস থেকে একদম সহাদের বা ফজিরতের যে হাদিস গুলো আছে এই এবং গুলো মোটেও বুঝে নেই ব্যক্তির জন্য আল্লাহর হক আদায় করবে না সালাদ আদায় করবে না সিয়াম আদায় করবে না জাকায়াত আদায় করবে না হালাল হারাম কি করবে না রক্ষা করবে না সেই ব্যক্তি সোভান আল্লাহ বললে মিজান হয়ে যাবে কিনা মিজান পরিপূর্ণ হয়ে যাবে কিনা ভক্ত। এই জন্য আমাদের সমাজের মধ্যে ফুজলের কিছু হাদিস নিয়ে আলোচনা করে মানুষদেরকে উৎসাহিত করা হয় থাকে দেখা যায় সুদের সাথে সম্পৃক্ততা আছে হারামের সাথে সম্পৃক্ততা আছে ঘুষের সাথে সম্পৃক্ততা আছে সকল প্রকার খারাপ কাজের সাথে সম্পৃক্ততা আছে সবকিছু ঠিক আছে কিন্তু তিনি শুধু সুবাহ আল্লাহ মসজিদে বসে বসে সুবাহান্লাহ আল্লাহ তারা ইয়ে করতেছেন তিনি মনে করতেছেন যে এর মাধ্যমে তার মানে মিদানের নিচের দিকে কোন ব্যক্তির অসামান্যতম আমল ব্যালেন্স হবে না যতক্ষণ পর্যন্ত তার তরহিদ এবং আকেরা মৌলিকভাবে ঠিকটা হবে ব্যালেন্স তারা এই আমলে কোন মূল্য দেওয়া হবে কাছে নেই ওই ব্যক্তির আমলের কোনো ব্যালেন্স হবে না যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমিনের হক নষ্ট করে যাচ্ছে আল্লাহ রাবুল আলমের হকগুলো নষ্ট করে যাচ্ছে কারণ গোনাস তো ওই ব্যক্তি পায় যে সত্যিকার কর্মচারী হিসেবে চিহ্নিত হয়েছে যে কাজ করে ডিউটি করে সেই তো গোনাস পাবে ঠিক কিনা কাজই করলাম না গুনাসের জন্য দরখাস্ত করলে কিরা হবে। আল্লাহ রাব্বুল আলমিনের কাছে মূলত এই সিস্টেম আল্লাহ সুবাহ সিস্টেম নেই কিন্তু আল্লাহ তারা ক্ষমা করে দিলে সেটা ভিন্ন কথা সেটা আল্লাহ রাবুল আলমী ভালো জানেন যদি মালদা থেকে গুনা সব ক্ষমা করে দেন এতে আমাদের কোনো ক্ষতি আছে কিনা হ্যাঁ সমস্ত মুস্টেকদের মানে এই বাংলাদেশের সমস্ত মুস্টিক মুস্টেকদের বিপক্ষে নয় মুস্টিকা উজ বিল এই কথা বলার বা এই দৃষ্টিভঙ্গি পোষণ করার সামান্য কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই এরপরে দ্বিতীয় নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে এর সাথে আরেকটি বিষয় জড়িত আছে সেটা হলো। ইসলামের মধ্যে কিছু বিষয়কে সগিরা গুনায়ের জন্য আল্লাহ সুবানা গুনাগুলো থেকে তোমরা বিরত থাকো সেগুলো যদি পরিহার করে চল তাহলে তোমাদের যে ছোট গুনাগুলো আছে যে অপরাধগুলো আছে সেগুলোকে আমি কি করে দেবো কাফারা করে দেবো মিটিয়ে দিব কাপ মুছে মিটিয়ে সুতরাং আল্লাহ রব আল কোরআনকে ছোট বড় সব কিছু কি করা হয়েছে ভাগ করা হয়েছে কিন্তু ভাগ করা হয়েছে এটা বান্দার যে অবস্থা আছে সেই দিকে লক্ষ্য রেখে যে গুনা যে ছোট অবাধ্যটা যে ছোট ছোট ঘুনা এই দিকে টাকা বেড়া ওয়ান ওই দিকে দৃষ্টি দেবে যে কোন ব্যক্তির সত্যিকার তুমি অবাধ্য হয়েছ অবাধ্যকাল করলাম অসুবিধা কিসের আল্লাহ তালা ক্ষমা করে দেবেন অনেকের মধ্যে এই কনসেপ্ট কাজ করে থাকে এটা মানে আলমহলিক হচ্ছে ইমান আমল এবং আদর্শ বিধ্বংসী মৌলিক যে সমস্ত কাজগুলো রয়েছে এগুলোকে মৌলিকাধ বলা হয় থাকে এই ইমান আমল এবং আদর্শ বিদেশী মৌলিক যে সমস্ত কাজগুলো রয়েছে এর মধ্যে একেবারে সর্বশেষ যে কাজটি সেই কাজটি হচ্ছে আজকের যে আলোচ্য বিষয় এটা অনেকেই তুচ্ছ জ্ঞান করে অনেকেই সাধারণ মনে করে থাকে সেটা হল ছোট গুণা অনেকে আছে যে আলহামদুলিল্লাহ কবিরা গুণা থেকে নিজেকে রক্ষা করার জন্য চেষ্টা করেন নিজে কবিরা গুণা থেকে বিরত থাকার চেষ্টা করেন মনে করেন যে আমি কবিরা গুণার মধ্যে লিপ্ত হবো না এবং যেহেতু মানুষ সংকল্প করে মানুষ ইচ্ছা করলে অবশ্যই অবশ্যই সে খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে কিন্তু সকিরা গুনার ব্যাপারে অনেকের উদাসীনতা রয়েছে সকিরা গুণার ব্যাপারে অবজ্ঞা রয়েছে অনেকে মনে করেন যে সকিরা গুণা তো আল্লাহুল আলমিন মাফ করে দিবেন ক্ষমা করে দিবেন নামাজ পড়লাম আল্লাহুল্লাহমিন এর জন্য অনেকগুলো মোকাবেরাত উল্লেখ করেছেন আজ রাসুল সাল্লা ইসলাম আমাদেরকে অনেকগুলো আসতে কোথাও না এরপরে যেমন নামাজ এক সালাত থেকে আরেকের জন্য অপেক্ষা করা এটা কষ্টের মধ্যে খুব ঠান্ডা কোন ঠান্ডা এই অবস্থায় উযুকে যথাযথ কি করা সম্পন্ন করা শুধু উজু করা করে আসলাম দৌড় দিয়ে পানি মুখের মধ্যে হাতের মধ্যে এভাবে নিক্ষেপ করে দিয়ে চলে আসলাম এটা নয় জামাতে উপস্থিত হওয়ার জন্য হেঁটে যাওয়া এটাও সবিরা গুনাগুলোকে কি করে ক্ষমা করে দেয় কিন্তু এই মানে এই কাজগুলো করলেই কি ছবিগুলো সবাই মানে ক্ষমা হয়ে যাবে না আসলে এর সাথে আরো কোন শর্ত রয়েছে এর সাথে আরো দুটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে আরো দুটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে যে শর্ত পূরণ না করলে মূলত সবিরা গুণাগুলোকে আল্লাহ সুবানা ক্ষমা করবে না যেগুলো কাপারা হিসেবে বলেছেন এই হবে না আজকে যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে সেটাই একটা বিষয় হল নিয়মিত যদি কোনো ব্যক্তি পাপ কাজে লিপ্ত থাকে এবং গুণাকে তুচ্ছ জ্ঞান করে তাহলে তার এই ছবিরা গুণা আল্লাহ সুবানা ক্ষমা করবেন না এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় মানে কন্টিনিউ করে যাচ্ছে এবং মোসরাদ আহমদের রবাতের মধ্যে এসেছে আব্দুল্লাহ মাসুদ রাজি আল্লাহন বন্যা করেন তিনি বলেন রসরুল্লাহ সাল্লাহাম এসব করেছেন জুলুব যে তোমরা অত্যন্ত সতর্ক হোক ও হাকার জুনুক যে সমস্ত গুণাগুলোকে তোমরা খুব তুচ্ছ জ্ঞান করছো ছোট ছোট মনে করছো ছোট গুনা একেবারে হালকা গুণা মনে করো যে এটা খুব বেশি কোন ভারী কিছুই না এমন বিষয়কে তোমরা অবশ্যই এই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করো রাজ এই ছোট ছোট গুনাগুলো সবগুলো কোনো এক ব্যক্তির উপর কি হয়ে যায় এক একসাথ হয়ে যায় ফাইয়া হালিক না হু তারপর তাকে ধ্বংস করে দেয় মানে আস্তে আস্তে ছোট জিনিস জমা হতে হতে কি হয়ে যায় যে সগিরা গুনাকে তুচ্ছ জ্ঞান করো না সগিরা গুনাকে সামান্য মনে করো না কারণ জিবা রাবিনাল হাসা কারণ এই যে বিশাল পাহাড় দেখতেছ এই পাহাড়গুলো দূরী করা দূরী করা যোগ হয়ে পাহাড়ে পরিণত হয়েছে এই হাদিসের মধ্যেই মূলত আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে গুণা যতই ক্ষুদ্র হোক না কেন যতই ছোট হোক না কেন গুনার এত ভয়ঙ্কর প্রভাব রসুল্লাহ সাল্লাহাম আরেকটি হাদিসের মধ্যে উল্লেখ করেছেন সেটা হচ্ছে গুণার এই প্রভাব সম্পর্কে আসল উল্লাহ সালাম বলেন যে পাপ কাজে লিখতে হয় তার অন্তরের উপর একটা কালো দাগ পড়ে যায় হুজুবিল্লা এটা কিন্তু মানে বড় গুণার কথা বলা হচ্ছে না এটা হলো আস বলা ছোট গুণাকে এটাকে বলা হয় কি আর যদি এটাকে মানে আলিফ যদি টান দিয়ে দেন খাওয়াতে আ তাহলে হলো মানে যেটা অনিচ্ছি অনিচ্ছাকৃতভাবে মানুষ যে ভুল করে থাকে এটাকে বলা হয় খাওয়াতে আর এই ভাষাটা খুবই সূক্ষ কিন্তু যদি আরিফ দিয়ে তান দিয়ে দেন তাহলে এমন ভুল যে ভুলটা অনিচ্ছাকৃত বলেন যখন বান্দা ইজা আখ তো যখন কোনো কোন কাজ করে তার অন্তর মধ্যে একটি কালো দাগ পরে যায় ফাইজায় না যাহা যখন ওই কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়স্তারা এবং আল্লাহ রব্ল আলমীর কাছে ক্ষমা পার্থনা করে এবং তবা করে তার অন্তর আবার পরিষ্কার হয়ে যায় তার অন্তর আবার কি হয়ে যায় পরিষ্কার হয়ে যায় তাহলে বোঝা গেল অন্তরের মধ্যে যে কালো দাগ রয়েছে এই কালো দাগ দূর করতে হলে তাহলে এই তিনটি কাজ করতে হবে সেটা ছোট গুণা হোক বড় গুণা হোক তাহলে সাথে সাথে এই তিনটি কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে তাহলে তার অন্তরটা কি হয়ে যাবে আবার আগের মতো পরিষ্কার হয়ে যাবে তার অন্তরের মধ্যে কি হয়ে যাবে কারো দাগ তার অন্তরের মধ্যে পড়ে যাবে এরপরে কাজ আরো কন্টিনিউ করতে থাকে আরো কন্টিনিউ করতে থাকে আরো বেশি করতে থাকে তার অন্তরের মানে উপর অনেক বেশি হয়ে যায় মানে এই দাগ করতে এমন বেশি যে পুরা অন্তর মানে কি হয়ে যায় কালো দাগে কালিমা যুক্ত হয়ে যায় কুলুষিত হয় যায় এমন হয় যায় এটাই হচ্ছে আল্লাহ সুবানের মধ্যে আল্লাহ রবীন্দন যে রানের কথা বলেছেন যে জঙ্গ এর কথা বলেছেন সেই জং আল্লাহ তারা বলেছেন তক্ষর নাহীন তাদের অন্তর উপর জং পড়ে গিয়েছে তাদের অন্তর উপর কি পরে গিয়েছে জং লোহার উপর যে উপরে লোহার উপরে যেটা পড়ে কি বলা হয় জংকার বলা হয় না মরিছা মানে লোহার উপরে যে জং পড়ে যায় জংকার পড়ে যায় ঠিক এই ধরনের জং তার অন্তরের উপর পড়ে গিয়েছে কাল্লা বাল্য় নালা পুলুবিহীন তাদের অন্তর উপর জং পড়ে গিয়েছে তারা যে অপরাধ করেছে যে অন্যায় করেছে তারা যে কর্ম করেছে এই কর্মের কারণে তাদের অন্তরের উপর জং পড়ে গিয়েছে আর এই কারণেই মূলত এই ছোট গুণাগুলো গুণার এই প্রভাবের কারণে ছোট গুণাগুলো ছোট ঘুনা হিসেবে থাকে না যদি কোনো ব্যক্তি ছোট গুণাকে কন্টিনিউ করতে থাকে বারবার করতে থাকে তখন আসলে আমরা করি। যে ছোট একটা হয়ে গেছে। কিছু যেমন আমরা অনেক সময় দেখা যায় যে বিশেষ করে কিশোর তরুণদের কোনো অপরাধ যখন দেখা যায় তখন এক্ষেত্রে আমরা অনেকটা উদাসীনতার মানে আশ্রয়নি। নিই মনে যে ছোট মানুষ করতেই পারে কিন্তু ছোট মানুষ করতেই পারে এবং বক্তব্য সহি নয় এই জন্য যেহেতু এই কাজ করতে করতে এক পর্যায়ে এসে অভ্যস্ত হয়ে যাবে এবং শেষ পর্যন্ত সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আর এই ছোট গুনাগুলো যদি করতেই থাকে কেউ কন্টিনিউ করতে থাকে সেগুলো আর ছোট গুণা হিসেবে থাকে না আবদুল্লাহিন আব্বাস হাবুল উম্মা এই উম্মাতে সবচেয়ে বড় পন্ডিত আব্দুল্লাহিন আব্বাস আল্লাহ তালুম বলেন তিনি বলেন ল্যাক মহালেশ পার যদি কোনো ব্যক্তি আল্লাহ হাবুল আলমিনের কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলমীর কাছে ইস্তেফার করে ইস্তেফারের মাধ্যমে আর কবিরা গুণা অবশিষ্ট থাকে না আল্লাহ তারা কবিরা গুনাগুলোকে মাফ করে দেন ইস্তেফার যদি করে সত্যিকার ইস্তেফার করে আল্লাহ রব্ুর আলমীর কাছে তফা করে তাহলে আল্লাহ সুমান হয়ে তারা কবিরা গুনাগুলোকে ক্ষমা করে দেন অত আর যদি কোন ব্যক্তি কোন ছবিরা গুণা কন্টিনিউ করতে থাকে তাহলে সেটা আর ছবিরা গুণা থাকে না সেটা কবিরা গুনায় রূপান্তরিত হয়ে যায় যতই ছগিরা হোক না ছোট হোক না কেন সেটা আর কি থাকে না ছগিরা গুণা থাকে না সেটা কবিরা গুনায় রূপান্তরিত হয়ে যায় ছোট গুনায় লিপ্ত হয় কোন কারণে ছোট গুনায় যদি সে সম্পৃক্ত হয়ে যায় মানে আলমে সেজন্য আল্লাহ রব কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে ক্ষমা এনে ওয়ালিয়া এবং তবা করে নে আদা যদি আবার ওই গুনা লিপ্ত হয়জা আজিজ রহমতুল বলেন মানে যখনই কোন ছোট কাজ করবে গুনার কাজ করে ফেলবে সাথে সাথে ইস্তেফার করে নিবে কারণ ইস্তেফার করে নিলেই আল্লাহিন সেটাকে আসতে করে ক্ষমা করে দেবেন আল্লাহর বান্দার ইস্তেফারের কারণে কি করবেন ক্ষমা করে দেবেন আর ইস্তেফার যখন করবে আল্লাহ আল্লাহ আছে এবং আল্লাহর বান্দাকে ক্ষমা করে দেন এই জন্য সেজন্য কি করে ক্ষমা ক্ষমা আল্লাহ রবুল্লা কাছে ক্ষমা প্রার্থনা করে থাকে কারণ হলো তিনি বলেন কারণ এই যে ঘাট আছে না গর্দানের মধ্যে বেড়ির মতো এগুলো বেড়ির মতো হয়ে যাচ্ছে তার উপর বোঝা হয়ে যাচ্ছে তার উপর বোঝা হয়ে যাচ্ছে এবং বেড়ির মতো হয়ে যাচ্ছে তার গর্দানের মধ্যে যদি এগুলোকে শেষ না সরায় মাধ্যমে তহবার মাধ্যমে এগুলো থেকে নিজেকে দূরে না সরায় তাহলে তার অবস্থান কি হবে তার অবস্থান সম্পর্কে হবে ইন্নাল হালায় হালাক যে পরিপূর্ণ ধ্বংস হচ্ছে ইন্নাল হালায় এই গুণার কাজে কন্টিনিউ করা গুনের কাজে কন্টিনিউ করা এই জন্য সম্মানিত উপস্থিতি সুদী মণ্ডলী মূলত এই ছোট গুণাগুলো যখনই মানুষ বারবার কন্টিনিউ করে অথবা এই ছোট গুণাগুলোকে যখন মানুষ তুচ্ছ জ্ঞান করে এবং ক্ষুদ্র মনে করে তখন মূলত তার জীবনের জন্য এই অবিরিতভাবে নিয়মিতভাবে এই গুণা করার কারণে তার জীবনের জন্য ভয়াল কতগুলো পরিণতি নেমে আসে শেখুল ইসলাম কাজিম রহমতুল্লাহ তিনি এগুলো ৩৭ থেকে আটত্রিশটি উল্লেখ করেছেন এটা অনেক দীর্ঘ আলোচনার বিষয় আমরা মৌলিক যে কথাগুলো রয়েছি সেখান থেকে কয়েকটি কথা আলোচনা করব এক নম্বর বিষয় হচ্ছে যখন কোন ব্যক্তি ছোট গুনার উপর নিয়মিত কন্টিনিউ করতে থাকে কন্টিনিউ করতেই থাকে এবং সেটাকে তুচ্ছ জ্ঞান করে থাকে তখন তার যা হয় সেটা পারে না তবা থেকে মাহরুম হয়ে যায় কারণ হলো এই যেহেতু তিনি ঘুণা নিয়মিত করে যাচ্ছেন আর করার সুযোগ থাকে না আল্লাহ রব আলিন তাকে থেকে মাহরুম করে দেন বঞ্চিত করে দেন তবা থেকে সে মাহরুম হয়ে যায় এগুলো এক নম্বর বিষয় দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে গুণাবা বা কাজে সে অভ্যস্ত হয়ে পড়ে তার একটা বন্ধুত্ব সক্ষতা তৈরি হয় কাজে একটা যায় কাজে যদি আপনি হয়ে যান। কঠিন এই কাজ থেকে নিজেকে দূরে সরানো কঠিন যেমন আমরা দেখি যে সমস্ত ভাইরা সিগারেট পান করেন দেখা যায় সিগারেট নিয়মিত পান করতে করতে তাদের অভ্যাস এমন হয়ে যায় যে তাদের অনেককেই সিগারেট থেকে কি করা বিরত রাখা কঠিন হয়ে যায় বলেছে ভাই ভীষণ কঠিন ব্যাপার কিন্তু আমার আমার কাছে তার অভ্যাসে পরিণত হয়েছে আর অপরাধ যখন অভ্যাসে পরিণত হয়ে যায় অপরাধের সাথে এমন বন্ধুত্ব হয়ে যায় যে এই অপরাধ তাকে আর ছেড়ে যেতে চায় না অপরাধ তাকে ছেড়ে যেতে চায় না সে চেষ্টা করলে অপরাধ নিজেকে দূরে সরানোর জন্য অপরাধ তাকে আর ছেড়ে যেতে চায় না এদিন অপরাধের সাথে কাট করতে হলে সম্পর্কে বিচ্ছিন্ন করতে হলে অপরাধের সাথে শক্তিশালী অপরাধ কন্টিনিউ করা যাবে না অপরাধ হয়ে যাওয়ার সাথে সাথেই চিকিৎসা আমার সাথে উপস্থিতি আমরা দেখি যে আমাদের যদি কোনো অসুস্থতা হয় সেটা মনে করেন বড় ধরনের কোনো অসুস্থতা নয় হালকা অসুস্থতা জ্বর হয়েছে তারপরে আমরা কিন্তু ওষুধের ব্যবস্থা নেই একটা মনে করেন এখানে একটা পোড়া হয়েছে পোড়া হয়েছে ছোট ছোট একটা পোড়া হয়েছে তারপরে আমরা চিকিৎসার ব্যবস্থা নেই কেন এর কারণ হচ্ছে আমরা মনে করি যে এটা আবার ভয়ঙ্কর একটা কোন আকার ধারণ করে কিনা কিন্তু গুণাও ঠিক একই এটা যতই ক্ষুদ্র হোক না কেন যতই ছোট হোক না কেন এটাকে কন্টিনিউ করতে দিলে তাহলে এবং অভ্যাসে পরিণত হয়ে গেলে এর সাথে এমন সক্ষতা তৈরি হবে এমন বন্ধুত্ব তৈরি হবে যে বন্ধুত্বের কারণে মূলত ওই ব্যক্তি আর গুণা থেকে নিজেকে দূরে সরাতে পারবে না এরপরের পয়েন্ট হচ্ছে তিন নম্বর হল তার প্রতি শেতানের জিমাত খার আছে প্রবেশপত আছে শেতানের একটা প্রবেশ পথ নিয়মিত হওয়ার কথা কাজিম রহমতুল্লাহ এমন হয়তো ভুল গিয়েছেন তবে এত বড় বিজ্ঞ জ্ঞানী ব্যক্তি ভুলে যাওয়ার কথা নয় তিনি হয়তো সেটাকে অন্যভাবে চিন্তা করেছেন এই জন্য উল্লেখ করেন নাই সেখানে হওয়ার কথা ছিল পাঁচটা প্রবেশ হওয়ার এই পথে খুব সহজে মানুষের মধ্যে প্রবেশ করতে পারে আমি সাইফুল্লাহ কাছে প্রবেশ করতে কোন অসুবিধা নেই এটা গুণা ছোট গুণা মানে আমাকে জিজ্ঞেস করলটা কেমন গুণা ছোট গুণা মানে জিনিসটা মানে এমনি ছোট হয়ে গিয়েছে বক্তব্যের মাধ্যমে ছোট হয়ে গিয়েছে আসলে কিন্তু ছোটবেলা করতে করতে শেষ পর্যন্ত এটা এমন একটা বিশাল আকার ধারণ করেছে যে এটা মূলত মানুষের জীবনের জন্য ভয়ঙ্কর অবস্থা এটা মহলিকা অন্তর্ভুক্ত হয়ে যায় ধ্বংসকার এই বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় অথচ আমরা সেটাকে শয়তানের যেহেতু শয়তানের একটা নিয়মিত পথ এই পথ আমার কাছে ওপেন রয়েছে শত দিয়ে শয়তান আমার সাথে শয়তানের যত সম্পর্ক আছে যত পথ আছে প্রত্যেকটা পথ কে রুদ্ধ করতে হবে মানে একজন ইমানদার ব্যক্তি তার মধ্যে কি করবে সুযোগ এজন্য ছোট গুনার যদি কেউ কন্টিনিউ করে অথবা ছোট গুণাকে কেউ যদি তুচ্ছ করে তাহলে সে শৈতানের পথকে নিজের জন্য উন্মুক্ত রেখে দিল শৈতানের একটি পথ তার জন্য খোলা থেকে যাবে তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে মুকাফিরাত এর মাধ্যমে গুনা কাউ করে কন্টিনিউ করে নিয়মিত করতে থাকে করে করে মনে অসুবিধা নেই এমনটা ধারণা করে থাকে তাহলে আল্লাহ রুবুল আলামিন গুনায়ের জন্য যে মুকাফিরাত গুলো রেখেছেন কাফারা গুলো রেখেছেন যেগুলো মাধ্যমে আল্লাহ সুবাহ তারা গুনার কাফারা মানে দিতেন সেই কাফারা গুলো আর কাজ হয় না সে কারণ সেগুলোর মাধ্যমে তার গুনা ক্ষমা হয় না আল্লাহ রাবুল্লাহ তার গুন ক্ষমা করে দেন না এই জন্য খেয়াল রাখতে হবে যে ছোট গুণা কিন্তু খুবই ভয়ঙ্কর বিষয় কারণ এর মাধ্যমে যেগুলো আছে সেগুলো কিন্তু কাজ করবে না গুনার এর মাধ্যমে কাছে হবে না আমরা যদি দেখি যে ছোট গুণা করার জন্য তাহলে পড় গুণা করতে হলে হয়তো গুনায়ের জন্য আপনি গুনায়ের স্থানে যেতে হবে মানে যেখানে গুড়া পাওয়া যায় অথবা যেখানে গুড়া গেলে মানে যেখানে গেলে গুণা করার মতো স্কোপ সুযোগ আছে সেখানে যেতে হবে কিন্তু ছোট গুনার জন্য কোথাও যেতে হবে না এই রাস্তায় বের হয়ে যদি এখান থেকে টাউন হল পর্যন্ত যান অসংখ্য ছোট করার সুযোগ রয়েছে ঠিকই না একটার পর একটা ছোট গুণা করতে পারবেন এখানে শুধু হাঁটতেছেন আর ছোট করতেছেন কিন্তু আরেক খেয়াল রাখতে হবে যে ছোট কিন্তু বড় গুনা থেকে নিজেকে রক্ষা করা যত সহজ কিন্তু ছোট গুনাগুলো থেকে নিজেকে রক্ষা করা এত তত কঠিন যেটা যত সহজ ইচ্ছা বেশি কঠিন ভয়ঙ্কর কঠিন এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ছোট গুনা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে কারণ এর মাধ্যমে গুনার যে কাফারা আছে কাফারা গুলো আর হয় না আল্লাহ রাবুলা বা গুনা ক্ষমা করেন না পাঁচ নম্বর সেটা হচ্ছে এর মাধ্যমে মূলত মানুষের অন্তরের গুনা থেকে জন্ম দেয় গুনা ছোট হলেও কিন্তু এর প্রভাব অনেক বেশি ভয়ঙ্কর সেটা হচ্ছে আস্তে আস্তে তার অন্তরের মধ্যে যেহেতু গুনা কাজ করতেছে নুকে তার ফলিহি নুক তার সৌদা তার অন্তরের মধ্যে কালো দাগ পরে যাচ্ছে কালো দাগ পড়তে পড়তে তার অন্তরের মধ্যে এমন অবস্থা তৈরি হয় তাকে মুনাফেক হয় মুনাফে কিভ করে এবং এই দেখা যায় যে ছোট গুনাকারী ব্যক্তি এক পর্যায়ে ছোট গুণা করতে করতে সে মানে গুনার দিকে দাবিত হয়ে যায় এজন্য ওলামাই কালাম সরফেস আলহিনের মধ্যে কেউ কেউ বলেছেন যে গুনা হচ্ছে মূলত বারিদুল কুফুর গুনাকে এক কথাই বলতে গেলে এটা হচ্ছে কুফুরের পোস্ট মানে কুপুরীর পোস্ট অফিস পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছে মানে আহ্বানকারী হচ্ছে গুনার সাথে নিজেকে কন্টিনিউ করা যাবে না বা গুনার সাথে নিজে নিয়মিত লিপ্ত হওয়ার কোনো অবকাশ ইসলামের মধ্যে নেই সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ছয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটা হলো ছোট গুণা যদি কোন ব্যক্তি করে থাকে তখন সে ব্যক্তি সৎকর্মশীলদের সাহায্য হারায় অসৎ বা বন্ধুত্ব লাভ করে ছোট গুনার মাধ্যমে সৎকর্মশীল যারা আছে তাদের বন্ধুত্ব সাহায্য হারায় কারণ সৎকর্মশীল ব্যক্তি কখনো সন্তান এই পথ খোলা রেখে নিজে সৎকর্মশীল হতে পারবে না কোন ব্যক্তি আল্লাহ হবুল আলমেনের সন্তুষ্টির জন্য ভালো কাজ করবেন অথচ শয়তানের একটা পথ তার মধ্যে উন্মুক্ত থেকে যাবে এমন ব্যক্তি মূলত সৎকর্মশীল হতে পারে না এই জন্য সৎকর্মশীল ব্যক্তি যদি সমস্ত পথ শয়তানের যতগুলো পথ তার মধ্যে আছে সবগুলো পথ যে ব্যক্তি রুদ্ধ করতে পারলো বন্ধ করতে পারলো সেই সত্যিকার সৎকর্মশীল ব্যক্তি সেই সত্যিকার সৎকর্মশীল ব্যক্তি এখন এই সৎকর্মশীল ব্যক্তি এর সাহাচর্য গুণাগার ব্যক্তি যে গুণের মধ্যে নিয়মিত কন্টিনিউ হচ্ছে সে করতে পারবে না কেন যখনই কোনো ঘুণার কাজ দেখবে তখনই তাকে বলবে যে এই কাজ তুমি করবে না এই কাজ তো গুনা কাজ যেহেতু সৎকর্মশীল ব্যক্তির সাথে যদি সাহায্য লাভ হয় তাহলে একটি সুবিধা আছে সেটা হল ঘোড়া থেকে জন্য শয়তানের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য এবং ঘোড়ার যে মহামারী আছে এই মহামারীতে নিজেকে রক্ষা করার জন্য সৎকর্মশীলটা হচ্ছে সবচেয়ে বড় ভ্যাকসিনেশন টিকা দেখলেই আপনাকে কি করবে বলবে যে ভাই এ কাজ হারাম বাই এ কাজ জায়গ নেই বা এটা গুনার কাজ যদি এ কতটুকু আপনাকে প্রবৃত্তি না বলতে পারে তাহলে মূলত সে সৎ কর্মশীল না বুঝতে পার সে আপনাকে সত্যিকার ভাবে যে বন্ধু হিসেবে গ্রহণ করে নাই সে তার কোন স্বার্থে কোন সুবিধার্থে আপনাকে কি করেছে বন্ধু হিসেবে নিয়েছে মূলত আপনার স্বার্থে সে আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নাই যে সত্যিকার ভাবে আপনাকে এই হেদায় টুকু দেবে এই দিক নির্দেশনাটুকু দেবে যে এটা হচ্ছে হারাম কাজ এটা হচ্ছে হারাম কাজ তাহলে সেই সত্যিকার ব্যক্তি যে ব্যক্তি আপনার আপনার জন্য সাহাচর্যের জন্য উপযুক্ত গুনাগার ব্যক্তি যে নিয়মিত আপনি মক্কা এবং মদিনাতে পান খাওয়া মানে শরীর অনুযায়ী হারাম না সরকার হারাম করেছে সরকার নিষেধ ঘোষণা করেছে এবং পান খেলে সেখানে তালাশ করে বের করে মানে ধরে তাকে কিন্তু মানে পুলিশে ইয়ে করা হয় মানে শাস্তি দেওয়া হয় অথবা তাকে জরিমানা জেল জরিমানা হয় এবং পান কোথায় পাওয়া যায় এটা পান যে খায় সে তালাশ করে বের করে ফেলতে পারে বাংলাদেশ থেকে গিয়েছে যে মনে সময় সৌদি আরবে করে রাস্তা ছিল না অথচ মক্কার মন্দির এমন কোনো রাস্তা যে রাস্তা দিয়ে আমি অন্তপক্ষে একবার হাঁটি নেই কিন্তু আমি পান কোথায় পাওয়া যায় আমাকে যদি জিজ্ঞেস করেন আমি করতে পারি কোনো না আমি কিচ্ছু জানি না আমি বলতে পারবো না কিন্তু রাস্তায় রাস্তায় ফেলতেছে কোথেকে পান বের যে তারাই বলতে পারবে এই গুণাগার গুণার সন্তান পেয়ে যায় বুঝে আসছে ওই পান ব্যক্তি মানে আপনারাই কথা পান পান খাওয়া গুড়া হিসেবে বলেছে ব্যাপারটা এরকম দিয়েছি বললেন মিছিল শুরু করে দেয়া আমি এরকম না বলছি যে মিলে যায় এই জন্য গুণাকার কন্টিনিউ করে থাকে তখন ওই গুণাকার তার জন্য মানে সহচর বন্ধু মানে তার ধরনের বন্ধু মিটে যায় মিলে যায় তার জন্য এই ধরনের বন্ধু পাওয়া যায় তখন সৎকর্মশীলদের সাহায্য লাভ করতে পারে না सत्कर्मसर सोहबत लाभ करतेफिक लाभ कर नियमित बाल क्या तौफिक ना जीतार्यू करते गुणारे भलो क्या दिन है আল্লাহ সুবানমত যখন বান্দাকে ভালো কাজের তফিক দিয়ে থাকেন তখন নিয়মিত ভালো কাজের তফিক দেবেন তাহলে মাঝখানে গুনার এখানে প্রবেশ করা কি নেই কোনো সুযোগ আছে কিনা কোনো সুযোগ নেই এই জন্য কোনো ব্যক্তি যখন নিয়মিত গুণের কাজে লিপ্ত থাকবে নিয়মিত গুনার কাজ করবে কোন ব্যক্তি তখন এই গুনার মাধ্যমে সে নিয়মিত যে তফিক আল্লাহ রব্দুল্লাহ আলম দিয়েছেন সেই তফিক থেকে সে মাহরুম হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে আট নম্বর বা হচ্ছে সেটা হলো ইমানে যে নূর কার মধ্যে ছিল এই নূর আস্তে আস্তে নিষ্প্রব হয়ে যায় আস্তে আস্তে কি হয়ে যায় আলোক্ষীন হয়ে যায় আস্তে আলো কিন হয়ে যায় কারণ আমরা তো আসলে হক এবং বাতিল এবং অন্যায় কোনটা গ্রহণযোগ্য কোনটা বন্ধনীয় এই কাজগুলো আমরা নির্ধারণ করে থাকি কৃষির মাধ্যমে আমাদের যে ইমানের আলো আছে এই আলো অনুযায়ী নির্ধারণ করে থাকি কিনা এর মাধ্যমে আমরা এগুলো নির্ধারণ করে থাকি কিন্তু ইমানের আলো ওই ব্যক্তির মধ্যে যে ব্যক্তি গুনার মধ্যে নিয়মিত কাজ করে থাকে বা নিয়মিত গুণাকে ছোট গুনার মধ্যে কন্টিনিউ করে থাকে সেই ব্যক্তির এই গুনার কাজ কন্টিনিউ করার কারণে সেই ব্যক্তির নিয়মিত ওই আল্লাহ রব্বুল আলমিন তার যে ইমার যে আলো আছে ইমার যে নূর আছে এই নূরটুকু নিষ্প্রব হয়ে যায় আলোক্ষী হয়ে যায় ফলে কবর পূজা পর্যন্ত করতে একজন বিবেকবান মানুষ যদি স্থূল বিবেক দিয়ে চিন্তা করে তাহলে সে কবর পূজা করতে পারে না ঠিক কিনা একজন বিবেকবান মানুষ যদি স্থূল বিবেক দিয়ে চিন্তা করে যে সে নিজ হাত তৈরি করে গোবর দিয়ে মানে চতুর্দিক থেকে বানায় এমন একটা মূর্তি পূজা করে করতে পারে কিনা কোনো দিনের দিন বিবেকমান মানুষ করতে পারে না কারণ গোবর দেশে দেখতেছে সে মূলত সত্য কোনটি সেটা দেখতে পেতো যে আলোর মাধ্যমে যেটা গ্রহণযোগ্য সেটা দেখতে পেত যে আলোর মাধ্যমে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারত সেই আলোটুকু তার কি হয়ে গেছে হারিয়ে গেছে সে আলোটুকু তার কাছ থেকে চলে গিয়েছে এটা হল যারা নিয়মিত গুনার কাজে পাপের কাজে লিপ্ত হবে তাদের ভয়াল পরিণতি সম্পর্কে আমরা কিছু কথা বললাম এবার আমরা আলোচনা করব যে কথাটুকু সেটা হচ্ছে মূলত গুনার কাজকে তুচ্ছ জ্ঞান করার কোন অবকাশ নেই নিয়মিত লিপ্ত থাকলে সেই একমাত্র ব্যক্তি যে গুণাকে খুব ছোট মনে করবে তুচ্ছ মনে করবে হালকা মনে করবে এবং গুনার কাজের ব্যাপারে তার কাছে তার অন্তরের মধ্যে কোনো ধরনের প্রভাব কোন ধরনের মানে পরিবর্তন মানে দেখা যাবে না বরং সে থাকবে নির্বিকার মন হচ্ছে যেন গুণা করলো নাকি কিছু করলো মনে হচ্ছে না সে কিছুই করেনি অথচ সে গুনার সাথে লিপ্ত হয়েছে এই জন্য আব্দুল মাসকুদ রাজি আল্লাহনবর্ণিত আদিসের মধ্যে সুবখারী কিতাব কিতাব উদ্দাতের মধ্যে উল্লেখ করেছেন আদিসটি রসুল্লাহ করেন দেখেন ইমানের আলো থাকার কারণে ওই আলোকিত জায়গায় যত নোংরা ময়লা ডাস্টবিন আছে সবকিছু দেখা যাবে ঠিক না আর অন্ধকারের মধ্যে কোন নোংরা কোন ডাস্টবিন কোন মহিলা সাপ বি সে তার পাপ কাজগুলোকে দেখতে পায় সে তার পাপ কাজগুলোকে দেখতে পায় দেখে যাবেন মনে হয় যেন সে এক বিশাল পাহাড়ের নিচে বসে আছে মানে গুনাকে পাহাড়ের মতো ভয়ঙ্কর বিশাল দেখতে পায়ুচ্ছা সাবান্য গুণ ভাবে বিবেচনা করে না সে যখন গুনা দেখে দেখে না নির্দেশের লঙ্ঘন দেখে তখন সে মনে করে যে এটা হচ্ছে বিশাল পাহাড়ের মত কাহানুকা আদুন তাহাতে মনে হয় সে পাহাড়ের নিচে বসে আছে और शे से भय करते पहाड़ी मानुषे उल्लेख कर पहाड़े उदाहरण देखा की गुना मूलत ध्वसकारी विषय কারণ একেবারে ধ্বংস করে দিতে পারে একজন ব্যক্তিকে একেবারে ধ্বংস করে দিতে পারে এই বলা হয়েছে যে ইমানদার ব্যক্তি গুনা দেখলেই সে ভয় পায় এবং সে মনে করে যে এক্ষণ আমাকে ধ্বংস করে দিতে পারে এই জন্য সে দ্রুত তো করে নিবে কিন্তু বেঈমান ব্যক্তি যার ইমানের আলো নিষ্প্রব হয়ে গিয়েছে যার ইমানের আলো একেবারে রূপে কে হয়ে গিয়েছে মুছে গিয়েছে সে তো আর গুণাকে আসলে এইভাবে বিবেচনা করবে না সে তো গুনাকে সম্পর্কে পাপাচারী ব্যক্তি পাপে লিপ্ত ব্যক্তি গুণাকার ব্যক্তিবাহু সে তার গুন এমনভাবে বিবেচনা করে একটা মাছি তার একটা মাছি যেমন তার নাকের সামনে দিয়ে উড়ে গেল আর কি মানে মাছি যখন নাকের সামনে দিয়ে উড়ে যায় কেউ হাত দিয়ে করে না ঠিক মানে এভাবে করলেই সরে গেল মনে করল যে এটা এত তুচ্ছ জিনিস যে মাছির মতো মানে নাকের সামনে দিয়ে উড়ে চলে গেল এত তুচ্ছ এত সাধারণ জিনিস মূলত সত্যি কথা হচ্ছে এটাই কম্পাচারী ব্যক্তি গুণাকে ভয় করে না অপরাধী ব্যক্তি অবাধ্য ব্যক্তি আল্লাহ নির্দেশের লঙ্ঘনকারী ব্যক্তি কোনোদিন আল্লাহ রাব্দুল নির্দেশে নির্দেশের লঙ্ঘনকে আসলে বিশাল ভাবে ভয়ঙ্কর অপরাধ হিসেবে দেখে না যদি সে সত্যিকার ভাবে ভয়ঙ্কর অপরাধ হিসেবে দেখত তাহলে কিন্তু সে কোনদিনা কোনদিন সে অপরাধ করতেই পারত না এই অপরাধে লিপ্ত হতো না এই আসুন এই যে ছোট ছোট গুনাগুলো আছে যে গুনাগুলো আমরা আসলে ছোট ছোট গুণা হিসেবে বিবেচনা করছি যে গুণাগুলোকে ছোট গুণাগুনা হিসেবে আমাদের সামনে পরিচয় দেওয়া হয়েছে এগুলো কি সবসময় ছোট গুণা থেকে যাবে না এগুলো কোনো না কোনো কারণে বড় গুনায় রূপান্তরিত হবে যে সমস্ত কারণে গুনা, ছোট গুনাগুলো কবিরা গুনায় পরিণত হয় সেই কারণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো এখন একটি একটি করে এই কারণগুলো খুবই গুরুত্বপূর্ণ যেই কারণে ছোট গুণাগুলো বড় গুনায় রূপান্তরিত হয়ে যাবে আপনি মনে করছেন ছোট গুণা করছি কিন্তু আসলে ছোট গুণা করার নাই অনেক বড় গুণা করে ফেলেছেন খবর নেই আর মানুষের উপলব্ধির বাইরেই মানুষের জানার বাইরেই সেটা কবিরা গুনায় পরিণত হয়ে যাবে তার মধ্যে এক নম্বর হচ্ছে সেটা আর ছোট গুণা থাকবে না সেটা বড় গুণা রূপান্তরিত হয়ে যাবে এবং বড় ধরনের হবে এটা হল এক নম্বর দুই নম্বর হচ্ছে গুণা যে আছে ছোট পাপ আছে এই পাপকে তুচ্ছ জ্ঞান করা এটাকে ক্ষুদ্রে মনে করে সামান্য মনে করে স্বেচ্ছায় গুণার কাজে নিজেকে লিপ্ত করা অনেকে দেখা যায় যে গুণার কাজে নিজেকে লিপ্ত করা করতে মনে করেন যে আরে ভাই এটা কিচ্ছু না আপনি একটু বেশি বাড়াবাড়ি মানে একজনকে যখন বলা হয় তাকে উপদেশ দেয়া হয় তাকে ভাই এটা তো গুণার কাজ এটা অন্যায়ের কাজ একদম হারাম নিষিদ্ধ বা এটা এটা জায়গ নেই এটাতে গুণা আছে আপনি করেন এটা কিছু না এটা সাধারণ বিষয় হবে এমনকি একদল লোক একদম লোক নয় বরং আর মানে তার বক্তব্য আমরা তার মাহফিলের মধ্যে বক্তব্যের কাছে বা মাহফিলের মধ্যে সে লোকদেরকে বলতেছে যে মানে আল্লাহ আব্দুল আলমিন গফুর রহমান রাহিম এটা প্রমাণ করার জন্য বান্দাদেরকে ঘুনা করতে হবে এই জাহের দৃষ্টিভঙ্গি চিন্তা করেন আল্লাহ যে গফুর ক্ষমাসীন এখন আপনারা যদি সারা বাংলাদেশের মানুষ এগুলো গুণা করেন তাহলে তো আল্লাহ ক্ষমাসীল হলেন না আসলে কি ব্যাপারটা হবেন হ্যাঁ আপনারা কি মনে করেন তা আল্লাহ গফুরের অর্থ কি এই মুরুদ্দিন বলেন তো দেখি আল্লাহ রাবুল আলম যে কাপুরের অর্থটা কি আমরা পৃথিবীর একজন মানুষের গুণা করলাম না তিনি কিভাবে কাপুর থাকবেন আর কেউ বলতে পারবে এই মুভি না আর কেউ সহযোগিতা করতে পারবে না এখানে আলেম আছেন হ্যাঁ একজন বলেন একজন এটা এত গুরুত্বপূর্ণ মজলিস মজলিস আমি তো মনে করছি এখানে সবাই বড় বড় আলেম কিন্তু এভাবে তো চলবে না হ্যাঁ এটা হচ্ছে আল্লাহ রিফাতটা হচ্ছে এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের জাহাতি এটার জন্য শর্ত নয় আল্লাহ রব্বুল আলমিনের চাই সাব্যস্ত হতে হবে কাজ সাব্যস্ত হতে হবে আল্লাহ রব্ল্লাহামিন জাতের যতগুলো সিফাত আল্লাহুল্লাহমিন উল্লেখ করেছেন সবগুলো জাতের সাথে সংশ্লিষ্ট এর জন্য দরকার নেই যে মানে এটা কাজের মাধ্যমে প্রমাণিত করতে হবে এটা কাজের কোনো দরকার নেই গফুরটা আল্লাহর জাতের সিফাত আল্লাহ জাতের সাথে সংশ্লিষ্ট বিষয় হবে এই জন্য আল্লাহমিন গাফুর যদি দুনিয়ার সমস্ত মানুষ অপরাধ নাও করে তাহলে আল্লাহ রুবুল্লাহমিন কি থাকবেন গাফুর থাকবেন আর ওই জাহেল ব্যক্তি যে জাহেল মানুষদেরকে বলতে তোমরা গুনা করো অন্যথা আল্লাহ রবুল্লাহমিন গফুর রহিম রহমান এগুলো সাব্যস্ত হবে না এই যে আসলে আল্লাহ তারাকেই চিনতে পারে নাই আল্লাহ রে মহান করে একবারে ইচ্ছায় স্বেচ্ছায় গুনার কাজে লিপ্ত হওয়া এটা কিন্তু গুণাকে কবিরা গুনায় পরিণত করে ফেলবে ছোট গুনাকে কি করবে কবিরা গুনায় পরিণত করবে এটা হল নাম্বার টু নাম্বার হচ্ছে ছোট তোলার পর আনন্দ উল্লাস করা গর্ব করা আর কি গুণা করার পরে অনেককে দেখা যায় গুনার পরে মানে গুনাকে মানে কিভাবে সে মানে আনন্দিত হয়েছে খুশি হয়েছে যে এটা করতে পেরেছি আলহামদুল্লাহ এই লোকটাকে একটা মানে ইয়ে দিয়ে দিয়েছি শিক্ষা দিয়ে দিয়েছি শিক্ষা দিয়েছে আসলে হারামের মাধ্যমে শিক্ষা দিয়েছে আসলে গুণার মাধ্যমে যদি করার কোন সুযোগ নেই গুনার কাজ করে কোন অবস্থাতে নিজেকে নিজে মানে প্রশংসিত হওয়ার নিজের প্রশংসা যে আমি গুনা কাজ করেছি নিজের প্রশংসা করার কোন সুযোগ নেই এটি গুণাকে ছোট গুণাকে কবিরা গুণায় রূপান্তরিত করে ফেলবে তিন নাম্বার চার নাম্বার চার নাম্বার হচ্ছে উন্মুক্ত করে তুলে ধরে প্রকাশে তুলে ধরে এটা যতই ছোট হোক এটা কবিরা গুণা হয়ে যাবে এটা কি হয়ে যাবে কবিরা গুণা হয়ে যাবে ছোট গুণা একটা করে এসে একবারে আলমালা আল আইন বিশাল এক জনগোষ্ঠীর সামনে যদি এটাকে প্রকাশ করে উল্লেখ করে আমি এরকম এরকম গুণার কাজ করেছি তাহলে এটা ছবিরা গুণা নয় এটা কি কবিরা গুণা হয়ে যাবে যদি কেউ মজাহার হয় কেউ যদি প্রকাশ্য করে মানুষদেরকে মানুষের করে। মানুষের সামনে করে কারণ এখানে এজন্য এরা কবিরা গুণা পরিণত হবে কারণ অপরাধ কোনো যখন অপরাধ করে কোনো ব্যক্তি যখন অবাধ্য কোনো কাজ করে অথবা কোনো নিষিদ্ধ কাজ করে কোনো গুনার কাজ করে তখন তার অন্তরের মধ্যে একটা संकुचन था अंतर मध्य जो प्रकार अपराध बोध आज सब गो अपराध बोध विलीन हो गए और जो व्यक्ति अंतर अपराधबोध विलीन हो गए से ही आज अपराध केपराध मारूज नहीं সুতরাং সে আসলে এটাকে অপরাধীজীবী করে না সে তার এটা অভ্যাস মিলিত হয়ে গেছে যদি দেখিয়ে তাহলে প্রকাশ্য ঘোষণা দেয়া আর এটা কবিরা গুণা এটা যতই ছোট হোক না কেন এটা কবিরা গুণায় রূপান্তরিত হয়ে যাবে পাঁচ নম্বর হচ্ছে ওই ব্যক্তির পক্ষ থেকে সুবিরা করা যাকে মানুষ অনুসরণ করে থাকে তার সুগিরা গুণাকে কবিরা গুণা রূপান্তরিত হয়ে যাবে কারণ একজন ব্যক্তি তাকে আপনারা ইমাম হিসেবে মনে করেন এখানে এই মসজিসে মনে করেন ইমাম হিসেবে মনে করেন আর তিনি যদি মানে সুগিরা গুণা করে থাকেন তাহলে আপনারা মনে করবে যে তিনি যখন করছে এটা ভালো কাজ যেতে পারে জন্য এমন ব্যক্তিকে যাকে অনুসরণ করা হয় অনুসরণযোগ্য রূপান্তরিতা অনুসরণ করবে মানুষ তার প্রতি দৃষ্টি দেবে এবং মানুষ তার কথা শুনবে তখন তাকে আরো সতর্কতা অবলম্বন করতে হবে যে কোনো অবস্থাতেই ছবি দূরের কথা ছবিগুড়ার কাছেও সে কি করবে নিজেকে নিবে না নিজেকে নেবে না সকিরা গুনার কাছে না কারণ সুগীরা গুণের কাছে গেলেও যেহেতু মানুষ তাকে অনুসরণ করবে মানুষ তাকে অনুসরণ করবে এখন মানুষ মনে করবে যে উনি যেহেতু করেছেন তাহলে এটা তো নিশ্চয়ই বড় কাজও হতে পারে কারণ উনি তো আমাদের অনুসরণযোগ্য ব্যক্তি এই জন্য কোন অবস্থাতে তার কোন কর্ম সকিরা গুনা তার জন্য করা যায় নেই আর তিনি যদি সুগিরা গুণা করে থাকেন তাহলে সেটা কবিরা গুনায় পরিণত হবে এই শুল ইসলাম যে কোনো ব্যক্তি সগিরা গুনার উপর নিয়মিত কন্টিনিউ করে থাকে এবং এই সুগিরা গুড়া নিজেকে লিপ্ত রাখেফা আলহিয়া ইয়া রীন আলাকাল বিহি তার অন্তরের উপর পড়ে যাওয়ার ভয়ঙ্কর আশঙ্কা রয়েছে ভয়ঙ্কর ধরনের আশঙ্কা রয়েছে ইসলাম শুধু এই আশঙ্কা রয়েছে তা নয় বরং এই আশঙ্কাও রয়েছে যে এই সহিরা গুনাগুনু আস্তে আস্তে তাকে কমপ্লিটলি পরিপূর্ণরূপে ইসলাম থেকে কি করে পারে খারিজ করে দিতে পারে ইসলাম থেকে খারিজ করে দিতে পারে ইসলাম থেকে দূরে সরিয়ে দিতে পারে এ কারণেই সলফ সবাই যখনই কোনো সুখিরা গুণা তাদের পক্ষ থেকে হয়ে যেত তারা এটাকে সবচেয়ে বেশি ভয় করতেন কারণ কবিরা গুণার জন্য তবা বিষয় রয়ে গিয়েছে যেতু তবা তারা করত কিন্তু সালফে আলোহীন সবচেয়ে বেশি অমিনা দেখাফি কামাকার বাহুম মানে সালফে আলোহীন সবচেয়ে বেশি আশঙ্কা করতেন সুখিরা গুনার ব্যাপারে কারণ সুখিরা গুণা কোনো কারণে হয়ে গেলে হয়তো তবা করার সুযোগ হবে না তবা করার কারণে খেয়াল থাকবে না কবিরা গুনা হয়ে গেলে তো অন্তর মধ্যে একটা ভয় তৈরি হবে এবং যেমনি ভাবে শেখুল ইসলাম কাজী মোহমদুল্লাহ তার কিতাবের মধ্যে উল্লেখ করেন তিনি উল্লেখ করেন তিনি বলেন যেহেতু গুণা হয়ে গেলেই গুণা আমাকে কুফুরীর দিকে নিয়ে যেতে পারে কুফুরির মধ্যে আমি হয়তো পতিত হয়ে যেতে পারি তাহলে আমার সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে এই জন্য যদি কেউ কোনো ব্যক্তির হয়ে যায় তখন তাকে অবশ্যই সতর্ক সতর্কতা অবলম্বন করতে হবে এবং भयंकर भाव ख्याल रखते हैं जहां पर से लिप्त नाखे बुखारी जबईर मे बुखार करेपारे अध्ययटूक करबिला कबिला गुणार कथा जो आल्ला बंदा कोबिला तक कबिला गुणारमे जाए বাপটা কি অধ্যায়টা হচ্ছে এই আশঙ্কা করবে ছা গুণা এমন যে এটা অনেক সময় উপলব্ধি করা যায় না কম পথে ছগিরা গুণা হয়ে গেছে আপনি বলতে পারতেছেন না উপলব্ধি করতে পারতেছেন না এই জন্য মা মুখার্জি অখন তো শরীফের মধ্যে একটা অধ্যায় করলেন যে অধ্যায়ের মধ্যে তিনি বললেন যে এই আশঙ্কা আমার সমস্ত জীবনের সমস্ত আমলকে নষ্ট করে দিতে পারে সম্মানিত সুদী মন্ডলী উপস্থিতি আসলে কি আমরা সুগিরা গুনাকে ভয় করি এখানে আমরা যারা উপস্থিত আছি যদি আমরা প্রত্যেককে আমি সহ সবাই নিজেকে নিজে যদি আমরা প্রশ্ন করি যে সুগীরা গুণাকে আমরা কোন পর্যায়ে উপলব্ধি করে থাকি তাহলে আমরা মনে করি এবং খুবই তুচ্ছ জ্ঞান করে থাকি ছোট্ট গুণা আল্লাহ করে দিবেন আল্লাহ গাফুর রাহিম আল্লাহ রাহিনেফাত রয়েছে সবগুলো সেফাত একসাথে উল্লেখ করে দিয়ে বলি যে আল্লাহ তালায় ক্ষমা করে দেবেন কিন্তু সুগিরা গুণাকে এই তুচ্ছ জ্ঞান করার কোন সুযোগ নেই যেহেতু সুগিরা গুনার ব্যাপারে সবচেয়ে বেশি আশঙ্কাগ্রস্ত ছিলেন এখন এবার দেখুন তো আরেকজন সালফে সালেহিনদের মধ্যে ইব্রাহিম আল তাইমি তাইমি রাহমাতুল্লাহ আলাইহি ইবনে তাইমি রাহমাতুল্লাহ তাবেঈদের মধ্যে একজন ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ শর প্রথম যে হাদিসটি বর্ণনা করেছেন সেখানে ইব্রাহিম আমার কথাকে আমার আমলের উপর পেশ করি মানে আমি যখন আমার কথা এবং আমল এই দুইটার মধ্যে কম্পারিটিভ আলোচনা করি পর্যালোচনা করি তখন আমি যখনই আমার কথাকে আমার আমলের সামনে পেশ করি ইব্রাহম আকুনা বলেন আমি আমার কথা এবং কাদের মধ্যে মিথ্যাবাদী হিসেবে নিজেকে মনে করি ভয় করি যে আমি মিথ্যাবাদী কিনা অর্থাৎ কথা এবং কাজে আমার মধ্যে আমি সত্যিকার যেভাবে মিল থাকার কথা ছিল সুভাবে মিল খুঁজে পাই না আজকে প্রত্যেককে বিবেচনা করতে হবে যে আমি যে কথা বলছি আমি যে বক্তব্য দিচ্ছি আমি যে নসিহত মানুষদেরকে করছি আমি যে উপদেশ মানুষদেরকে দিচ্ছি আসলে সেই উপদেশ সেই নসিহত এটা আমি নিজের উপর কতটুকু বাস্তবায়ন করছি অন্যথা আমি কিন্তু এখানে মিথ্যা বাড়ি সাব্যস্ত হয়ে যাবো এর জন্য আহমদুল্লাহ রায় বলেন আমি সর্বসব সময় আমার কথাকে আমার কাজের উপর পেশ করি পেশ করে পর্যালোচনা করে আমি দেখি যে মনে হয় যেন আমি মিথ্যাবাদী হয়ে যাচ্ছি মনে হয় যেন আমি মিথ্যাবাদী হয়ে যাচ্ছি আমার এই আশঙ্কা হয় এই কারণেই এবার আমি মুলাইকা রহমতুল্লা আলাই যদি আল্লাহনু বলতে পারেন তা মধ্যে অনেক বড় তা আমিদের মধ্যে একজন ছিলেন হাদিসের মহাদ্রিসের মধ্যেও একজন বড় মহাদ্রেস ছিলেন এবং আমি মুলাইকা রহমতুল্লাহ তিনি বলেন মুনাফা কি করতেছিলেন আশঙ্কা করতেছিলেন তো আল্লাহ রাসুল সালী সাল্লামের সোহবত লাভ করেছে আল্লাহ রাসুল সাল্লাহ আচর্য লাভ করেছে এমন ব্যক্তিরা আশঙ্কা করতেছে নিজেদের উপর কিসের মুনাফিকির মিকাইল ওয়াজকুল হাসান মানে অথচ তাদের সবাইকে যখন প্রশ্ন করা হয় ইমানের ব্যাপারে তখন তাদের সবাইকে পাওয়া যায় যে আমরা জিব্রাইল এবং মিকাইলের যে ইমান আছে এই ইমানের উপর প্রতিষ্ঠিত এরপরেও তারা আশঙ্কা করতেছিল যে গুনার কারণে চলে আসতেছে না তাদেরকে এ কারণেই হাসান আবিল হাসান বসির রহমতুল্লাহ বর্ণনা করেন তিনি বলেন মা খা ইমেন এই হাদিসের বক্তব্যের পরে মানে আব্দুর রহমানুল্লাহ রায় যে কথাটুকু বললেন যে এই বক্তব্যের পরে হাসান বসির আহমদুল্লাহ রায় তিনি বলতেন যে মা খা পাহু ইমেন ব্যক্তি সত্যিকার ইমানের ব্যাপারে আশঙ্কা করবে ইমানদার ব্যক্তি সত্যিকার ইমানের ব্যাপারে কি করবে আশঙ্কা করবে মা আমিন আহু ইল্লা মুনাফেক আর মুনাফেকই ইমানের ব্যাপারে নিরাপদ থাকবে সবসময় মুনাফেককে দেখতে পাবেন ইমানের ব্যাপারে গ্রান্টি দিচ্ছে অনেকে আছে আমাদের সমাজে আলিমুলামা যখন বলা হয় ভাই এটা হারাম কাজ এই কাজটুকু তারা করছেন আল্লাহ তালার সাথে আমি বুঝবো আমি আল্লাহর সাথে বুঝবো আপনার কি মনে হয় যে আল্লাহর সাথে তার বড় ধরে সম্পর্ক রয়েছে একেবারে নিরাপদ আশঙ্কা নিরাপদ হয়ে গিয়েছে সকল প্রকার আশঙ্কা মুক্ত হয়ে গিয়েছে কোন অবস্থায় এই আশঙ্কা মুক্ত হওয়ার অবকাশ আছে কিনা ইমানদার ব্যক্তি কোন অবস্থায় আশঙ্কা মুক্ত হবে না আর যে ব্যক্তি মুক্ত হয়েছে সেই সত্যিকার ব্যক্তি যে মুনাফেক সে সত্যিকার মুনাফেক ব্যক্তি এই জন্য আহ জামাত আলোচনার আগে শুরু করার আগে আরেকটি কথা বলেই শেষ করে দিচ্ছি এটি আমরা মধ্যে ইনশাল্লাহ গুনার ব্যাপারে আহ জামাতের যেই মানে মৌলিক আকিদা রয়েছে সেই বিষয়গুলো আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ তালা তবে এর আগে আবু হফ আমি সালামা নিসাব রহমতুল্লাহ থেকে একটি বক্তব্য রয়েছে তিনি বলেন সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই যে অসুস্থতা হচ্ছে ভেরি দুল মৃত্যুর দিকে মানুষদেরকে ডেকে নিয়ে যায় কোনো ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায় নিয়মিত তাহলে তাকে আমরা দেখতে পাই যে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক অনুরূপ কোন ব্যক্তি যখন গুনার দিকে কি হচ্ছে দাবিত হচ্ছে তাহলে তোমরা এব্যাপারে নিশ্চিত হয়ে যাবে যে তাকে কুকুরের দিকে ডেকে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে কারণ এই পথটা কিসের পথ নয় এরপরটা ভালো কাজের পথ নয় এরপরটা মানে ইসলামের পথ নয় ইমানের পথ নয় সুতরাং গুণার কাজে লিপ্ত হচ্ছে নিয়মিত যদি কোনো ব্যক্তিকে তোমরা দেখতে পাও তাহলে তার উপর তোমরা আশঙ্কা করতে পারো যে তাকে মূলত ডেকে নিয়ে যাওয়া হচ্ছে কোন কাজের দিকে কুফুরের দিকে তাকে ডেকে নিয়ে যাওয়া হচ্ছে আজকের আলোচনা মনে হয় এখানেই শেষ করবো এরপরের পয়েন্টটি একটু দীর্ঘ রয়েছে আল্লাহ রব্বুর আলমিনের কাছে আমরা দোয়া করি আসলে গুনার ব্যাপারে আমাদের যে কনসেপ্ট রয়েছে বিশেষ করে ছোট গুনার ব্যাপারে সে কনসেপ্ট আমাদের পরিবর্তন হতে হবে আমরা মনে করি যে ছোট গুণা করলে অসুবিধা কোথায় আর গুণার কাজে যখন আমি অভ্যস্ত হয়ে যাব তখন বড় গুণা করতেও আমি দিদা করব না এজন্য আমাদেরকে গুনা থেকে বিরত রাখতে হবে আল্লাহ রাবুল আহমিন আমাদের সবাইকে তো অভিজ্ঞান করুন হাজা ওসালা নবিনা মোহাম্মদি ওসাল্লাম প্রশ্ন নেই না হ্যাঁ মানে এখানে কমন কিছু ছুগা গুনা উল্লেখ করুন কিছু কমন ছবি সালামা গুনা আসলে তুলনামূলক ভাবে ছবি মানে ছগিরাটা কবিরার তুলনামূলক ভাবে ছগিরা কিন্তু সবগুলো কাজ কিন্তু মানে যখন আমরা তুলনা করব কখনো কখনো সেটা কবিরা গুনা রূপান্তরিত হতে পারে যেমন আন্নাজ যেমন দৃষ্টি দেয়া খারাপ দৃষ্টি দেয়া আপনি একটা খারাপ দৃষ্টি দিলেন কুদৃষ্টি দিলেন এমন এই নাজরাটা যদি আপনি স্বাভাবিকভাবে মানে কুদৃষ্টিটা দেন এরপরে ফিরে আসেন তাহলে আপনার সেটা সকিরা গুণা হল আর যদি এটা এমন নাজরা দিয়ে থাকেন যেমন দৃষ্টি দিয়ে থাকেন যে দৃষ্টির মাধ্যমে আপনার মানে প্রভৃত্তির কামার বাসনা যেটা আছে সেটা পূরণ করার উদ্দেশ্য হয় তাহলে সেটা কিন্তু কবিরাগুনায় পরিণত হবে সেটা কিছু পরিণত হবে কবিরা গুনায় পরিণত হবে যেমন ছোট সকিরা গুনার মধ্যে আরেকটা যেমন কেউ আল্লাহ রব্বুল আলমীর নামে হলপ করার কথা ছিল কিন্তু মানে প্রত্যেকটা কাজে কাজে কথায় কথায় হরপ করে অপ্রয়োজনীয় শপথ করা এটা ইসলামের অনুমোদনের গুণা তো এ ধরনের সুগিরা গুণাগুলো মূলত তুলনামূলক ভাবে মানে কবিরা গুণার তুলনামূলক ভাবে অনেকগুলো কাজ আছে যে কাজগুলো মূলত সুগিরা গুণা হিসেবে উল্লেখ করা হয়েছে যেগুলোকে সাগায় হিসেবে দেখানো হয়েছে মূলত এই সবগুলো সুগিরা গুনার আঙ্গিকে उदाहरणारबार्थक्य कल ओराम इस्तेफार मौखिक क्या हम सामग्रिक তবা হচ্ছে সামগ্রিক এটা নাজরাতুল্না আহিমের মধ্যে যারা নজরাতবা এবং ইস্তেফার মধ্যে পার্থক্য উল্লেখ করেছেন তারা উল্লেখ করেছেন তবাটা হচ্ছে সামগ্রিক কাজ মানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং হক যেগুলো আছে সেগুলো আদায় করা এই পাপের জন্য নিজে অনুতপ্ত হওয়া মানে কারো হক থাকলে সেই হক আদায় করে দেওয়া এসব কিছু হচ্ছে তবা चार्जुल সবাই মানে এর মধ্যে বলা হয় থাকে যে আবহন রহমতুল্লাহ সাথে সাহাবিদের দূর থেকে দেখা হয়েছে যেহেতু কোন থেকে তিনি হাদিস বর্ণনা করেন নাই এবং সাহাবিদের দেখা হওয়ার বিষয়টি বিতর্কিত মানে অধিকাংশ ওলামাইকার বলেছে বিতর্কিত সুতরাং তিনি সাহাবিদের সাথে সাক্ষাৎ হয়েছে বলে এই ধরনের শহীদ সোনারা সাব্যস্ত হয়নি অধিকাংশ আহলুত আহলুত আরিখতী যারা মানে তাদের জীবনী উল্লেখ করেছেন তাদের জীবনের মধ্যে উল্লেখ করেছেন তারা তবে তাবিং ছিলেন তবেই ছিলেন না তবে তবেই ছিলেন তবেই ছিলেন না ফরজ ত্যাগ করা কুফুরি কিন্তু ওয়াজিব ত্যাগ করা কি কবিরাগুনা হ্যাঁ ওয়াজিব ত্যাগ করা হারাম ফরজ ত্যাগ করা কুফুরি এ কথাটা মানে সহি নয় এ কথাটা সহি নয় হ্যাঁ শেষ